আয়সার আদিল্লাহ তালাহ্না হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলিয়াসাল্লাম যুহরের পূর্বে চার রাকাত এবং ফজরের পূর্বে দু রাকাত সালাদ ছাড়তেন না ইবনু আবু আদি ও আমর রহমতুল্লাহ আলহী সুবাহ রহমতুল্লাহ আলহী হতে হাদিস বর্ণনায় ইয়াহিয়া রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন